সালামু আলাইকুম ওরহমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আশরফিল বিমুর সলিম নবী গিনা মোহাম্মদ ও আল আলহি ও আসিহি ওয়া মন্ত সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলায় এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সে বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আমরা মুসলিম আল্লাহ এবং তার সুসাল্লাহ সাল্লাম আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন কিছু কাজ আমাদেরকে নিষেধ করেছেন বর্জন করতে বলেছেন সেই করণীয় বর্জনীয় আমাদেরকে জানতে হবে পাশাপাশি আদর্শ মুসলিম হিসেবে আমার জন্য কিছু অতিরিক্ত করণীয় আছে অতিরিক্ত বর্জনীয় আছে একজন আদর্শ মুসলিম সেই অতিরিক্ত করণীয় বর্জনীয় বিষয়টি আজকের এই আমাদের এই আলোচনার মাধ্যমে খুঁজে বের করবে ইনশাআল্লাহ তালা তাই আমরা এই বিষয়টি আলোচনার জন্য নিয়েছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ইতিমধ্যে আমরা আল্লাহ রাবুল আলমীর সাথে সম্পর্কের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিমের করণীয় দিকগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে রসুল উল্লাহ সাল্লাহ উলিয় রাতের সলাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে বলেছেন তাই আদর্শ মুসলিম শুধু ফরজ এবং সুনাত সালাতের প্রতি গুরুত্ব দেবেন কিন্তু রাতের সলাতের প্রতি গুরুত্ব দেবেন না এমনটি নয় বরং তিনি রাতের সরাতের প্রতি গুরুত্ব দেবেন আমরা সেই ক্ষেত্রে রাসুলুল্লাহ সুল্লাহ আলী ইসলামের কিছু হাদিসও আপনাদের সামনে তুলে ধরেছি সর্বশেষ যে হাদিসটি রসুল্লাহ সুল্লাহলি ইসলামের আমাদের সামনে রয়েছে সেটিও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহবিনী আমরুল রাসলি আল্লাহ ফু আব্দুল্লাহ আমল্লা সি আল্লাহ বর্ণনা করেন তাকে লক্ষ্য করে রসুল্লাহ আসল বলেছেন ইয়া আবদুল্লাহ হে আব্দুল্লাহ লান ও মুকের মতো হই না কেন ইয়াকুম উল্লাথ জেকে ইবাদত করতো রাত্র জেকে রাতের নামাজ আদায় করত তাহাজুদের সলাত আদায় করত ফতারা কাক ইয়া তারপর রাতের নামাজ ছেড়ে দিয়েছে বর্জন করে দিয়েছে সুতরাং তার মতো হইও না রসল উল্লাহ সাল্লা উলিয় সালাম এই হাদিসের মধ্যে আবদুল্লাহ ইবিনী আমি নির্দেশনা করছেন যে রাতের সলাদ শুধু এক রাত আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে ব্যাপারটি এমন নয় বরং রাতের সলাদকে কন্টিনিউ করতে হবে এবং রাতের সলাদকে বর্জন করা যাবে না বরং রাতের সলাাতের যে ফজিলত রয়েছে সেটাকে উপলব্ধি করে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রাতের সলাতকে নিয়মিত করবেন যদিও সেটা কম হয় আমরা গত পর্বে আপনাদেরকে একথা বলেছিলাম যে আল্লাহ হাবুল আলমীর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে বিয় কাজ হচ্ছে ওই কাজ যে কাজ বান্দা নিয়মিত করে থাকে কন্টিনিউ করে থাকে এবং সেটা যদি কমও হয় আল্লাহ হাবুল আলমের কাছে প্রিয় তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার রাতের সলাদকে নির্দিষ্ট করে নেবে কন্টিনিউ করার জন্য চেষ্টা করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই কারণেই তো রসুল উল্লাহ সুল্লাহুল ইসলাম তার রাতের সলাদকে নির্দিষ্ট করে নিয়েছেন সৈবুখারি এবং মুসলিম হাদিসের মধ্যে রসুলুল্লাহ সুল্লাহ ইসলাম থেকে বর্ণিত হয়েছে আয়সার দিল্লাতলা বর্ণা করেন তিনি বলেন যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম রাতের সলাদকে আট রাকাতের মধ্যে নির্দিষ্ট করে নিয়েছেন রমদান রমদান ছাড়া অন্য সময় কখনো রাসুলুল্লাহ সাল্লা সালাম রাতের আট টাকাতের বেশি আদায় করতেন না আট টাকাতের মধ্যে রাসুল সাল্লা সালাম নির্দিষ্ট করে নিয়েছেন এখান থেকে বুঝে যায় রাতের কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট করে নেন সেটি তার তিনি নির্দিষ্ট করে নিতে পারেন রসুলুল্লাহ সাল্লাহাম রাতের সলাতের ব্যাপারে যে কমন নির্দেশ দিয়েছেন যেটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সলাত উল্লাই রাতের সালাদ দুই রাখা দুই রাখাতে করে আদায় করবে আদর্শ মুসলিম ব্যক্তি নফল এবং সুনাক্ষ সালাদগুলোর গুরুত্বের ক্ষেত্রে রাতের সলাাতকে সে গুরুত্ব দেবে এবং গুরুত্ব দিয়ে রাতের সলাাত আদায় করার জন্য চেষ্টা করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এরপরে যে পয়েন্টটি আমরা আজকের আলোচনা আজকের এই পর্বের মধ্যে আনবো সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিমের জন্য যে আদর্শ মুসলিম ব্যক্তি অত্যন্ত সুন্দরভাবে एहसानर सलादायबे सलाद आदाय कर सबाई मुस्लिम के सला आदाय करार निर्देश देा हो तई ए मुस्लिम व्यक्ति सलाद आदायर क्षेत्र में त्रुटि विच्छुदी का इटाई स्वाभाविक कथा क्यों आदर्श मुस्लिम व्यक्ति जख सलादायबे तक आदर्श मुस्लिम व्यक्ति एहसान सात आदाय कर কয়েকটি পয়েন্টে আমাদেরকে কয়েকটি বিষয় আমাদেরকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে এক নম্বর যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে এই এহসানের সাথে সালা তালায় করবে অর্থ কী এহসান শব্দের সাবধিকর হচ্ছে কোনো একটা কাজকে সুন্দর্য সৌন্দর্যমণ্ডিত করা সুন্দরভাবে সম্পন্ন করা উত্তমভাবে আদায় করা কোনো একটা কাজের মধ্যে যেভাবে করা দরকার সেভাবে সেটাকে সম্পন্ন করা এই অর্থগুলোতে এহসান শব্দ ব্যবহার করা হয় তাকে এটি আল হাসানু এই শব্দ থেকে ডিরাইভড হয়েছে এহস্তান শব্দটি আল হৈসনু আল হাসান উত্তম সুন্দর হাসানুল ওয়াইজ সুন্দর ছেঁহার অধিকারী তাই কোনো একটা কাজকে সুন্দর করা হচ্ছে যেভাবে ওই কাজটি করলে সৌন্দর্য মণ্ডিত হবে ওই কাজটি সুশোভিত হবে ঠিক সেভাবে সেটাকে সম্পন্ন করা হচ্ছে হাসান এ স্থানের শাব্দিকত হচ্ছে দুইটি অর্থ রয়েছে দুটি পরিভাষা ইসলামী শুরুতের মধ্যে এ রয়েছে এহসানের প্রথম পরিবাসা হচ্ছে আল এহসানুল আম কমন পরিবাসা অথবা মুস্তাল আহম বলা হয় থাকে যেটা কমন টার্মোলজি এহসানের জন্য সেটি হল এহসান হচ্ছে কোনো একজন ব্যক্তির উপর অনুগ্রহ করা তার উপর বদান্নতা দেখানো তাকে সাহায্য সহযোগিতা করা এটাকে এহসান বলা হয় থাকে এহসানের কমন অর্থ এটি আল্লাহবুল্লা কোরআন বলেছেন নির্দেশ দিচ্ছেন এবং সদ্ব্যবহারের এবং অনুগ্রহের এজন্য জন্য কোন ব্যক্তির প্রয়োজন মিটিয়ে তার প্রতি অনুগ্রহ করাকে কে কমন পরিভাষায় এহসান বলা হয়েছে এহসানের দ্বিতীয় আরেকটি খাস বা বিশেষ পরিভাষা রয়েছে যেটি ওলামায় কালাম ব্যবহার করেছেন সেটি হচ্ছে এহসান হচ্ছে প্রত্যেকটি কাজকে আল্লাহ এবং তার্রাসুরের নির্দেশ অনুযায়ী পালন করা যেভাবে পালন করতে বলা হয়েছে সেটা হচ্ছে এহসান আর যে ব্যক্তি আল্লাহ এবং তার্রাসুরের নির্দেশ অনুযায়ী সেই কাজটি করে থাকে সে হচ্ছে মহসেন তাকে বলা হয় তাকে হয়ে থাকে মহসেন ইন আল্লাহ আল্লাহ সুবাহ পুরানিকিমের মধ্যে আল্লাহ ওমান উদ্দিন তার তারছে উত্তম সুন্দর দিনের অধিকারী কে হতে পারে যে যে তার চেহারাকে আল্লাহ হব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য অবনত করেছে সমর্পণ করেছে সম্পূর্ণরূপে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ও হুয়ে মহসেন অথচ সে আল্লাহর নির্দেশের অনুসারী মোহসেন মোহসেনের অর্থ আহ সিরগণ এখানে দুটি করেছে। কেউ করেছেন যে সরাসরি আল্লাহ হাব্বুল আলমিনের মতিয়া আল্লাহ রাবুল আলমিন আনুগত্যের অনুসারী আনুগত্য করে থাকেন আবার কেউ কে অর্থ করেছেন মোহসেন বলতে এখানে অমিন বুঝানো হয়েছে যেহেতু ইমানের মধ্যে এই সব কিছু অন্তর্ভুক্ত কিন্তু এহসানের এই পরিভাষাটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারবো এহসান হচ্ছে মূলত যে কাজকে আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে করতে বলেছেন তারা রসুল সাল্লা উসলাম যেভাবে করতে বলেছেন সেইভাবে সেই কাজটাকে সম্পন্ন করা হচ্ছে খাস পরিভাষা এবং সেটাই নির্দেশ দিয়েছেন তাই এই কারণে আমরা দেখি রসুল আল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন আল্লাহ হাকথা বাই আলাইকুম আল্লাহ তোমাদের উপর এহসানকে ফরজ করে দিয়েছেন বাধ্যতামূলক করে দিয়েছেন তাহলে এহসানকে যেহেতু আল্লাহ রাবুল আলমিন ফরজ করেছেন অনুসরণ করা জবের ক্ষেত্রে সুনার অনুসরণ করা তাই এহসানের খাস পরিবেশ হচ্ছে এটি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা রসুল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যে আরেক প্রকার কথা উল্লেখ করেছেন যেটি এহসানের পারিবার্ষিক অর্থ নয় বরং এটি এহসানের আরেকটি এহসান যেটি আল এহসানুল খাস একটি বিশেষ এহসান আর এটা হচ্ছে আদার জেতুলা মিনাদ্দিন দিনের সর্বোচ্চ স্টেজ রাসুল উল্লাহ উলিস ইসলাম হাদিসে জিবরিল মধ্যে এটি আলোচনা ও আকবর নিয় আলী এহসান হাদিসে জিবরিল মধ্যে এসেছে রসুল আল্লাহ সাল্লা উল ইসমকে আমিন প্রশ্ন করলেন আকবর নিয় আলহসান আমাকে এহসান সম্পর্কে আপনি সংবাদ সম্পর্কে আমাকে বলুন এহসানের তথ্য কি পরিচয় কি সে বিষয়টি আমার সামনে তুলে ধরুন তখন রসুল্লাহ ইসলাম বললেন হচ্ছে আল্লাহ রাবুল আলমাদত করবে এমন ভাবে যে তুমি মনে হচ্ছে যেন আল্লাহ আলামকে এই হাদিস থেকে এই ব্যাখ্যা নেওয়ার সুযোগ নেই কেউ কথা তা বলেছে যে না তুমি আল্লাহকে দেখছো কারণ আল্লাহর বান্দা কোন অবস্থাতেই পৃথিবীতে আল্লাহ রবীকে দেখতে পাবে না তাই রসুল বলছেন সুপ্রিয় দর্শক সময় হল বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরে ফিরে আসবো আমাদের সাথেই থাকুন চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝড়ে লন্ড রসুল্লিহ্লামের সুন্না পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় করতে জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিতের প্রচার কালিমার আবেদন सकाल सा रसुल्ला कुरान तेलावा कुर कर पवित्र कुरान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 জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের অনুষ্ঠান সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমরা বলতেছিলাম রসুল ইসলাম বিশেষ যেটি দিনের সর্বোচ্চ গ্রেট বা সর্বোচ্চ স্টেজ সেই বিষয়টির পরিচয় দিয়েছেন আল্লাহ করবে না দেখো এমন অবস্থা যে তুমি আল্লাহকে দেখছো না তাহলে তুমি এবাদত করবে আল্লাহ রাবুল্লা আলমিনের যে আল্লাহ রাবুল্লা আলমিন তোমাকে দেখছেন ঠিক এভাবে তুমি আল্লাহ রাবুল্লা আলমিনের ইবাদত করবে এটাকেই মূলত এহসান বলা হয়েছে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের এ বাদ করবে এমনভাবে যে মনে হচ্ছে যেন বান্দা আল্লাহ রবুল আলামিনকে দেখছে তাই আল্লাহ রব্বুল আলমিনের এই বাহাদুতের এক স্টেজ বান্দা আল্লাহ রবুল আলমিনের নৈকুট লাভ করতে করতে এমন এক পর্যায়ে যাবে যখন বান্দা সার্বক্ষণিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের মোরাকাবা আল্লাহ রবুল আলমিনের পর্যবেক্ষণ মানে বান্দা প্রত্যক্ষ করবে বা উপলব্ধি করবে দুটি স্টেজ এটি হল মোরাকাবা তো উল্লাহিতে আয়লা প্রসঙ্গত একটি বিষয় আপনাদের দেশটি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে আমাদের সমাজের মধ্যে মুরাকাবা নিয়ে একটি বিভ্রান্তি রয়েছে আমাদের সমাজের একদম লোক মনে করে থাকেন বিশেষ করে যারা সুফি দর্শনের বিশ্বাসী তাদের ধারণা হচ্ছে মুরাকাবা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের ধ্যান করা আল্লাহ রাব্বুলিনের জাত সত্তা নিয়ে ধ্যান করা হচ্ছে মোরাকাবা এটি বিশাল বিভ্রান্তি প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের জাত সম্পর্কে কোনো তথ্য মানুষের কাছে নেই আল্লাহ রাবুল আলমিন জাত নিয়ে কোনো বিষয় আলোচনা করার কোনো বৈধতা নেই শুধুমাত্র আল্লাহ রাবুল আরমিন তার যে সেফাতগুলো খবর দিয়েছেন যে সিফাতগুলো আল্লাহ রাবুল্লাহামিন কোরআনের মাধ্যমে অথবা তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র সেই সিফাতগুলোই সম্পর্কে আমাদেরকে মানতে হবে বিশ্বাস করতে হবে শুধুমাত্র সেগুলোর কাইফিয়ত আমাদের জানা নেই আমাদের জানা নেই সুতরাং আল্লাহ রাবুল আলামের জাত নিয়ে আলোচনা করা কোনো সুযোগ নেই দ্বিতীয় নম্বর রসুল্লাহ সাল্লা ইসলাম সৈহাদিসের মধ্যে নিষেধ করেছেন তোমরা আল্লাহর রাবুল আলমিনের জাত নিয়ে তার সত্তা নিয়ে তোমরা চিন্তা করো না ওলা কিন্তা আল্লাহ রাবুল আলমীর নিদর্শন নিয়ে তোমরা চিন্তা করো আল্লাহরাবলী নিদর্শন নিয়ে যদি কোনো ব্যক্তি চিন্তা করে থাকে তাহলে সে ব্যক্তি উপকৃত হবে সে ব্যক্তি সত্যিকার উপদেশ গ্রহণ করতে পারবে সেটাই আল্লাহ লা সুবাহ এগুলো আল্লাহ রাবুল আয়াত নিদর্শন সুতরাং আসমান সৃষ্টি এই জমিন সৃষ্টি এই দিবা যে পরিবর্তন বিবর্তন এই সব কিছুর মধ্যে লাদর্শন নিদর্শনসমূহ রয়েছে লেউলিল অল সত্যিকার বুদ্ধিমান ব্যক্তিদের জন্য যাদের বুদ্ধি আছে জ্ঞান আছে বিবেক আছে তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে সেখান থেকে তারা নিদর্শন নিবে তাই আল্লাহ রাব্বুল আলমীর আয়াত নিয়ে চিন্তা করতে হবে এই দ্যান কোন অবস্থায় ইসলামে বৈধ নয় যে আল্লাহর রাবুল আলমিনের জাত নিয়ে করবে অথবা আল্লাহ রাবুল আলমের সত্তা নিয়ে কেউ ধ্যানে লিপ্ত হবে তাই এটাকে মোরাকাবাদ যারা বলছে। সেই যে দর্শন থেকে বলুন না কেন ইসলামী চিন্তাধারার মধ্যে মূলত এই ধরনের কোনো বক্তব্য পাওয়া যায় না আদৌ রসুল্লাহ সাল্লাউল ইসলাম কখনও এই ধরনের কোনো মোরাকা বাবা ধ্যান করেছেন এটি সুন্নার মাধ্যমে সাব্যস্ত হয়নি অনুরূপভাবে রসুল উল্লাহ সাল্লাউ ইসলাম যাদেরকে রেখে গেছেন আমাদের কাছে যাদের মানে হয় যে রসুল উল্লাহ সাল্লাহ আমাদেরকে অনুসরণ করতে বলেছেন মা আনা আলহি আের যে কর্মনীতি রয়েছে সেই কর্মনীতির পরিপন্থী হচ্ছে এই ধরনের দান তাই যদি কেউ মনে করেন যে এই ধরনের দ্যান করা জাইজ রয়েছে তাহলে তিনি বিভ্রান্তির মধ্যে আছেন পথ ভ্রষ্টতার মধ্যে আছেন এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখানে আমরা বলতেছিলাম এহসান নিয়ে এহসানের এই বিশেষ সৃষ্টি হচ্ছে এ বাহাদত পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর বান্দা যখন ইবাহত পালন করবে তখন বান্দা সত্যিকারভাবে আল্লাহ রবুল আলমীর বান্দা এটা উপলব্ধি করবে যে ইবাহাদ পালনের ক্ষেত্রে একজন বান্দা আল্লাহ রব্বুল আলমীর পর্যবেক্ষণকে প্রত্যক্ষ করা তার এই বাহাদুতকে সুন্দর করার জন্য অত্যন্ত সহায়ক তখন তার এই বাহাদুত সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি নিমিত্ত হবে এবং একমাত্র খালেসভাবে নিরঙ্কুশভাবে একনিষ্ঠ আন্তরিকতার সাথে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য হবে এতে কোনো সন্দেহ নেই তাই বান্দা এহসানের সাথে সুন্দরভাবে আল্লাহ রাবুল আলমিনের সলাত আদায় করবে। দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হলো এই আদর্শ মুসলিম ব্যক্তি সলাৎ আদায় করবে অত্যন্ত বিতবিহবল চিত্তে প্রবল অনুরাগ নিয়ে সলাতকে যখন সুন্দর করতে চাই আমার সলাতি সুন্দর হোক আমার সলাতি এর সাথে হোক তাহলে একজন আদর্শ মুসলিম ব্যক্তি দ্বিতীয় এই পয়েন্টে তাকে অবশ্যই বুঝতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা যখন সলাতে করবো আমাদের সলাতেের মধ্যে আমাদেরকে পরিপূর্ণরূপে বিনয় অবনত হতে হবে পরিপূর্ণরূপে আমাদের সলাতেের মধ্যে আমাদেরকে বিতবিহবল হতে হবে হবল চিত্ত বিগুলিত চিত্তে আল্লাহ রাবুল আলমীর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সলা তাদের করতে হবে এতে থাকবে প্রবল অনুরাগ আল্লাহ রবুল আলমীর প্রতি প্রবল ভালোবাসা যদি প্রবল ভালোবাসা এবং অনুরাগ থাকে তাহলে আল্লাহর বান্দা সত্যিকার আল্লাহ রাবুল্লা আলমীর কাছে ভিনয় অবনত হতে পারবে এবং নিজেকে সবচেয়ে নিচে আল্লাহ রাবুল আলমীর মর্যাদা প্রদর্শন করে সবচেয়ে নিচে অবনমিত করতে পারবে সেটাই আল্লাহ সুবাহ তালা পুরানি ক্যারিমের মধ্যে খুব সুন্দরভাবে বলেছেন সুরা আলম মিনুনের এক এবং দুই আয়তের মধ্যে আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহরুল আলমিন বলেন উমিনগণ সফল কাম হয়েছে তাদের সফলতার বিষয়টি আল্লাহ রাবুল আলমিন নিশ্চিতভাবে নিশ্চয়তা দিয়ে ঘোষণা করছেন সফল হয়ে গিয়েছে আমরা জানি এটি মূলত ফাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে অতীতকালের বার্ভ দিয়ে ভার করা হয়েছে কিন্তু আদৌ তো অতীতকালের বিষয় নয় এর কারণ একটাই যেহেতু কনফার্ম আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এই নির্দেশগুলো যদি এই বৈশিষ্ট্যগুলো যদি তাদের মধ্যে পাওয়া যায় এবং এই বৈশিষ্ট্যগুলো যদি তারা সত্যিকারভাবে পালন করতে পারে তাহলে তারা সফল কাম হবে আল্লা দিন আহম ফি সোলা আল্লা দিন আহম যারা তাদের সলাাতের মধ্যে তাদের নামাজের মধ্যে তারা হাশে বিনয় অবনত হয় সত্যিকার খুশু যাদের অন্তরের মধ্যে থাকবে তারাই সরাের মধ্যে যদি তাদের খুশু আসে তারা সত্যিকারভাবে সফলতা লাভ করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে সরাতে যেই প্রাণ সরাতে সত্যিকার প্রাণ হচ্ছে খুশু এবং খুদু সলাতের মধ্যে বান্দা সত্যিকার বা আল্লাহবুল সন্তুষ্টির জন্য তার খুশু এবং খুদুকে সরাতেের মধ্যে নিয়ে আসবে খুদু হচ্ছে বিনয় বিনয় অবনত হওয়া আর খুশু হচ্ছে বিতবিহবল হওয়া খুশি এবং খুদু এ দুইয়ের মধ্যে পার্থক্য নিয়ে ওরামায় কালাম বিভিন্ন বক্তব্য দিয়েছেন আহলু তাহকিক বিশুদ্ধ যে বক্তব্য দিয়েছেন তা হচ্ছে এই খুদু হচ্ছে তার সলাতের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক রসুল্লাহ সূন্য অনুযায়ী যথাযথভাবে অত্যন্ত নরমভাবে সেগুলোকে সঞ্চালন করা এবং সেগুলো সম্পন্ন করা যেভাবে রুকু করতে বলেছেন যেভাবে কয়াম করতে বলেছেন যেভাবে কৌমা করতে বলেছেন রুকু থেকে দাঁড়াতে বলেছেন যেভাবে জেলসা করতে বলেছেন যেভাবে সিসতা থেকে বসতে বলেছেন যেভাবে সিস্তা করতে বলেছেন ঠিক সেভাবে সেই কাজগুলো সম্পন্ন করা সেটা হচ্ছে মূলত সলাতের মধ্যে হদু যেটা মানুষের অঙ্গ সাথে সম্পৃক্ত মানুষের অঙ্গ সেভাবে মানে একেবারেই আল্লাহ রবুল আলমিনের সম্মানকে সামনে রেখে আল্লাহ রাবুল আলামিনের শ্রেষ্ঠত্ব ও বরত্বকে সামনে রেখে আল্লাহ রাবুল আলামের সাথে সামনে বিনয়বণত করা এটাই হচ্ছে মূলত হুদু আর হুসু হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের ভয় জাগ্রত করা এমনভাবে ভয় জাগ্রত করা যে এই ভয়ে বান্দা বিত বিহবল হয় তার অন্তর আল্লাহ রবুল্লা আলমীর প্রতি অনুরাগ ভরপুর হয়ে যাবে ভালোবাসায় ভরপুর হয়ে যাবে এটা হচ্ছে খুশু আর বান্দা সত্যিকার খুশু যদি অর্জন করে থাকে তাহলে সে বান্দা সলাাতের মধ্যে খুশু অর্জন করলেই সে সফলতা লাভ করবে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন কারিমের সুর আলমন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন ঠিক একই কথাই মহান আল্লাহ হবুল আলমিন সুরা আলমন নয় নম্বর আয়তের মধ্যেও সেটা বলেছেন সুরা আলম্বর আতের মধ্যে আল্লাহ রুল যে এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যারা সত্যিকার সফলতা লাভ করতে পারবে এবং তাদের পরবর্তী আরেকটি পুরস্কার আল্লাহ আব্বুল আলমিন এই আয়তের পরে বলেছেন দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন সত্যিকার জেনারিস হবে এই এদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ যারা তাদের নামাজ সংরক্ষণ করবে আদায় করবে যেভাবে আদায় করতে বলেছে সেভাবে আদায় করবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সেই নির্দেশিক কোরআনের মধ্যে দিয়েছেন অন্য আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন হায় ফেজু আল্লাহ সাল্লা সলাতির উস্তা তোমরা তোমাদের নামাজসমূহকে যথাযথভাবে সংরক্ষণ করো এবং আসসল্লাতুর উস্তা মধ্যম সলাদকে বিশেষ করে তোমরা সংরক্ষণ করো তাই সলাদগুলোকে আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে যাতে সলাদ এর কোনো ঘাটতি না হয় সংরক্ষণ করার অর্থ কী এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে সংরক্ষণ করতে আসলে কি বোঝায় সংরক্ষণ করার কথা হচ্ছে এই যখন আপনার কাছে কোনো একটা জিনিস কোন ব্যক্তি দিয়েছে দেওয়ার পরে আপনাকে বলছে এই জিনিসটি সংরক্ষণ করেন দেখা গেলো যে এর মধ্যে অনেক জিনিস আছে কিছু কিছু জিনিস হারিয়ে গেছে কিছু কিছু জিনিস ঘাটতি হয়ে গেছে কমে গেছে কিছু জিনিস মানে এর মধ্যে থেকে কোন দিকে চলে গিয়েছে আপনি বলতে পারবেন না আপনি আসলে জিনিসটাকে সত্যিকারভাবে সংরক্ষণ করতে পারেননি বা সংরক্ষণ করেননি সলাতকে সংরক্ষণ করার অর্থ হচ্ছে এই সলাতের প্রত্যেকটি বিষয় সলাতের আর কান সলাতের রুখুন সমূহ সলাতের ওয়াজিবসমূহ সলাতের সুনত সমূহ সলাতের মুস্তাহাবসমূহ সলাতের সত্যিকার সব দিকগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করে কোন অবস্থায় যাতে সলাতের কোনো বিষয় হারিয়ে না যায় এবং সলাতের মধ্যে কোনো কারণে যাতে করে ত্রুটি বা কমতি না হয় এটাই হচ্ছে সলাদকে সত্যিকারভাবে সংরক্ষণ করা আরেকজন ইমানদার ব্যক্তি তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের সলাদগুলোকে সংরক্ষণ করবে সুপ্রিয় দর্শক এরপরে যেই পয়েন্টটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন সলাৎ আদায় করবেন তিনি কোন অবস্থাতেই তার সলাতের মধ্যে তিনি তাড়াহুড়া করবেন না তাকফিব করবেন না হালকা করবেন না দ্রুত করবেন না সলাৎ আদায় করছেন সেক্ষেত্রে অবজ্ঞা অবহেলা করে তাড়াহুড়ো করে দ্রুত করে সলাদকে তিনি বিনষ্ট করবেন না বরং চেষ্টা করবেন তার সলাদকে ধীরস্থিরভাবে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যেভাবে ইতমি সাথে সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সলাত আদায় করেছেন এই পয়েন্টের মূল বক্তব্য হচ্ছে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাতের মধ্যে এয়তে দাল করবে এতে দাল আর খ্যান সলাতে যে রোকনগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা সমতা একটা ব্যালেন্স তৈরি করবে রুকু করছে এক মিনিট সিজদা করছে আধা মিনিট তারপরে কেয়াম করছে পাঁচ মিনিট এগুলোর মধ্যে কোনো ব্যালেন্স রক্ষা করে নাই তারা কুড়ো করে করছে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি সলাতের মধ্যে আয়তদাল করবে ঠিক অনুরূপভাবে আয়তদালের পাশাপাশি তুই তোমা আনি না অত্যন্ত প্রশান্তির সাথে একেবারে দৃঢ়স্থিরতার সাথে সেই সলাতের বিধানগুলোকে রোক্ষণগুলো এবং ওয়াজিবগুলোকে আদায় করবে সেখানে কোনো তাড়াহুড়ু করবে না সুপ্রিয় দর্শক আজকে তো আর আমাদের হাতে সময় নেই তাই আজকে এই বিষয়টি আর আলোচনা করতে পারলাম না আগামী পর্বে ইনশাল্লাহ তারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ইনশাআল্লা তারা সুস্থ থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে আগামী পর্বে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তফিক দান করুন ও আখিরা আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ দেখছেন বাংলা In the light of glorious Quran, an authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. <laughs> Then the call, To get convincing and valid answers, dial Korul, Dr. Zakir ke. Pratishonibar, Rajshadeh Shattayip, Aap Puno Shamprachar, Shokal Shadeh Nautayip, Bangla Deshe, Peace TV Bangla hai.